আব্দুল্লাহ ইবনু মুলাইকার রহমেদুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন কুফা দাদার অংশ সম্পর্কে জানতে চেয়ে ইবনু জুবাইরের নিকটপত্র পাঠালেন তিনি বললেন ওই মহান ব্যক্তি যার সম্পর্কে নবী সাল্লাহ আলিয়া বলেছেন এ উম্মতের কাউকে যদি আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করতাম তবে তাকেই গ্রহণ করতাম অর্থাৎ আবু বকর বকরদ্দিল তালাহ তিনি দাদাকে মিরাসের ক্ষেত্রে পিতার সম মর্যাদা দিয়েছেন